আর নিজেটা থাকলেও নতুন করে রাখবে না মুখ মুছে কেন করবেন আর কত লোককে দেখা যায় মসজিদের গিয়ে মাঝে মাঝে আমি ওই দৃশ্যগুলি দেখি যে কি করছে নিজের নতুন জুতোটাকে রেখে দিল তার সাথে স্যান্ডেল ওখান থেকে নিয়েজিদের নাম সার সিগারেট খাচ্ছে দুর্গন্ধ সিঁড়ি কষ্ট প্রতিবেশীকে একজন মুসলিম ভাই আপনার ঘরে সিগারেট না বসে বসে সিগারেট তাকে কষ্ট দেন আপনি আল্লাহ যদি বিশ্বাস থাকে তাহলে কষ্ট না সিগারেট বাইরে যদি হাইজ হয় থেকে যখন পাক হবে এসব জি আর কোন লজ্জা স্পর্শ করার কারণে বুঝু নষ্ট হইলো জন্য যে চুল সাপ করেছে সেই জন্য লোমসাপ করেছে সেই জন্য লজ্জা ইস্তান